আল্লাহ তাজার হাবিব রসুল আকরম শফি আজম সরওয়ারেদ আলম হাবিব কবরিয়া আশরফুল আম্বা সৈয়দুল মুরসালিন শফি উল মুজনবিন রহমতুল্লিলাম ইমামুল নাবি মোহাম্মদ মুস্তফা সল্লাহ আলহি ওসাল্লাম দরবারে লাখো কুঠি দরুদসালামের হাদিয়া আমরা পেশ করি আমার আরেক্য বিষয় আপনারা सुनते किसुक आगे घोषणा सब समय दौरा दौड़ी कतरूकते भलो जान पिता मतारक दायित्व पिता मातर दायित्व सतान एवं माल एगुल जीवन सौंदर्य আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের আয়াত আল মাল আল বানু নাজিনাতুল হায়াতি মাল এবং সন্তান এগুলি হল জীবনের সৌন্দর্য যার কাছে মাল নাই একটু কষ্ট সৌন্দর্য নাই যার কাছে সন্তান নাই একটু কষ্ট সৌন্দর্য নাই গাছ আছে ফল নাই এই জীবনের সৌন্দর্য এটা যদি না থাকে কিছু করার নাই আল্লাহ আল্লাপাক কাউকে মাল দেয় নাই গরিব কাউকে সন্তান দেয় নাই সে কারো বাপ হইতে পারে নাই মা হইতে পারে নাই কিছু করার নাই আল্লাহ পাক। উনি সর্বক্ষমতার মালিক সর্বগুণে গুণী কাউকে দিবেন কাউকে দিবেন না কাউকে সুন্দর বানাবে কাউকে মিষ্টি বানাবে এটা ওনার ইচ্ছা কাউকে লম্বা বানাবে কাউকে বেটে বানাবে এটা ওনার ইচ্ছা কাউকে ইমানদার বানাবে কাউকে কাফের বানাবে এটা ওনার ইচ্ছা কিছু করার নেই এটা হলো জিনব সৌন্দর্য এতটুক শেষ এই কথা নাই যে সন্তান না থাকলে যাহার যাবে মাল না থাকলে যাহার নামে যাবে সেই কথাটা নাই শুধু এতটুক যে দু এক সৌন্দর্য এজন্য কারো সন্তান না থাকলে সে সবর করবে কারো মাল না থাকলে সে সবর করবে सबरोबाद शकरों अबादत माल आसे शकुर माल ना सबर करल सन्तान आसे शकुराना से सबर कर, कर, कर इमान दुईभागे विभक्त एक बाग सबर और एक बाग शकर आटाना आटाना अल्लाह पाकिबीअरसादाद करें कल रसुल्लासल्लम आलिमान निस्फुन शबरुन व निस्फुन शकुर इमान दुभागे विभक्त एक बाग सबर और एक बकुर মাল আছে শকর মাল নাই আমি সবর সন্তান আছে শকর সন্তান নাই আমি আল্লাহ আল্লাপাক গরিবকে ভালোবাসেন না এবং নিঃসন্তান যার সন্তান নাই তাকে ভালোবাসেন না এমন কোনো কথা নাই তো আমরা সবর শুকরে থাকবো আল্লাহাক অন্য বলছেন আমরা কিছু মানুষ ভুলে আসি যার কাছে মাল নাই আমরা তাকে একটু অসহায় মনে করি মনে করি যে আল্লাহ পাক আমাকে দেখতে পারে তাকে দেখতে পারে না আল্লাহাক আমাকে চার পাঁচটা সেলি দিছে আল্লাহাক কিছু দিল না আল্লাহাক তাকে দেখতে পারে না এই মনোভাবটা ঠিক নয় তো সন্তান হয় যে আমরা এরকম বিবি এরকম মেয়ে দেখি বিয়ে শারী করব। মা দেখব নানি দেখব ওই মেয়ের মা দেখব আমরা ওই মেয়ের নানি দেখব এদের সন্তান আছে কি না বেশ আছে না কম আছে কারণ গায়ে গি গাই দেখো ঘি দেখো গায়ে ভালো হইলে ঘি ভালো হবে গায়ে খারাপ হইলে ঘি খারাপ হবে আল্লা পাস্তফা বলছেন এমন মেয়ে মেয়েটা স্বামীকে বেশি মোহবত করে এবং করো যাতে আমি নবী পরকালে অধিক উন্মত দিয়া অন্য অন্য উপরে গর্ব করতে পারি আল্লাহ পাকে নবী আসাদ করেন কলারসুল্লাহি আসাল্লাম তাজাউবুদুদা ফাইন বিকুম উমা আল্লাহ আল্লাপাকে নবী আসাদ করেন তোমরা সাদী করো এমন মেয়ে বেশি মহব্বত করে স্বামীকে এবং বেশি বাচ্চা দেয় এমন মেয়েকে তোমরা সাদী করো আমি নবী যাতে তোমাদেরকে দিয়া অন্য অন্য নবীর উপরে গর্ব করতে পারি তো নবী আল গর্ব করবে নেই পরকালে ময়দান একশো বিশ কাতার হবে আর আশি কাতার শুধু আমরা আর কত কাতারের থেকে আশি কাতার গেলে আর কত কাতার তারা সবাই হবে চল্লিশ কাতার আর আমরা হব একা আশি কাতার কিছু বায়াসে আবার সন্তান হওয়াকে কে না দুটি সন্তান যথেষ্ট বলে তো এগুলি আবার ঠিক নয় এগুলি হলো আজাবাজের কথা শরীয় বিরোধী কথা দুটি দোকান যথেষ্ট তা আমরা বলি না দুইটা জামা যথেষ্ট আমরা বলি না দুইটা নিউজম যথেষ্ট আমরা বলি না দুটি সন্তান যথেষ্ট আমরা এটা বলি এগুলি কাপড়েরা শিক্ষা দিছে এগুলি বামপন্থীদের বানানো কথা এগুলো বেদিনদের বানানো কথা বিভিন্ন দেশে এখন মেয়ে লোকেরা সন্তান না নেওয়ার কারণে তাদের কল কারখানা বন্ধ যাচ্ছে এবং আমরা দেখতেছি বাংলাদেশ থেকে হাজার হাজার মানুষ তারা নিতেছে তাদের কলকারখানা চালু করার জন্য তাদের দেশে কাজ কামার জন্য কি ভাবে ঠিক না ঠিক এই কথাটা খুব খারাপ কথা তারা জন্ম নিয়ন্ত্রণ করে আর কিছু বামপন্থীদের পক্ষে কিছু ও লামা আছে তারা ফতুয়া দেয় এবং তারা হাদিস পরে তালবাজু জাহাদিল বালা তোমরা এমন বলা থেকে পান আছ যেই বালাটা সহ্যর বাহিরে মাসকা শরীফের টিকাতে তার মধ্যে বিভিন্ন তফসিল লেখছে তার মধ্যে ইটাও লেখছে সন্তান বেশি হবে মাল কম হবে সন্তান বেশি হবে মাল তাহলেই বাপের সন্তানগুলাকে পাইতে কষ্ট হইতেছে তুমি আল্লাহ আল্লাপাকের কাছে পানা আছো যে আল্লাপাক আপনি আমাকে পরীক্ষা করবেন না আমার যা সন্তান আমি যেন পালতে পারি আমাকে সেই হিসাবে মালও দিবেন। না এভাবে তুমি চাইবা তুমি বাচ্চা দাঁড়িয়ে কারি ফেলাই তুমি বন্ধ করি দিবা এটা তো জান হত্যার মধ্যে অন্তর্ভুক্ত আল্লাহ পাকে নবী আসাদ করেন কাল রসুল্লাহি সালি ওয়াসাল্লাম নবীলাম বলছেন আল আজল আদুল যারা বাচ্চা বন্ধ করিয়ে দেয় একটা গোপন হত্যা হত্যা করলে যেমন গুণা বন্ধ করি দিল আসতেই পারল না একটা হত্যা, এগুলি আমাদের সামনের ব্যাপার বহুত নাই ছেলে মেলে নাই কিন্তু ভিক্ষা করে ভিক্ষা করে সন্তানও নাই মালও নাই আর বোধ ব্যক্তি আছে মার্শাল্লা সন্তানও আছে বলেন না মালও আছে আর বোধ ব্যক্তি আছে মাল আছে সন্তান নাই আর বোধ সন্তান আছে মালনাই এগুলি কার খেলা আল্লাপের খেলা আল্লাহ পাকের খেলা সন্তান কত বড় সন্তান কত বড় নয় এবং সন্তানগুলোর সামনে থাকা আরো বড় ন্যামত কোরআন শরীফের আয়াত ওয়া বানা সুহুদা ওয়া মাহাতুল একটা কাফের তার সন্তান যা ছিল সবগুলা সবসময় বাড়ি ঘরে থাকতো সন্তান বাড়ি করে থাকা আব্বা আম্মার সামনে থাকা ইটা একটা ন্যামক বিদেশ থাকলো বাপ মারা গেল দেখলো না আম্মা মারা গেল দেখলো না জানাজান নামাজটা পাইল না খ্যাদমত করতে পাইল না সে বিদেশে মাল কামাইতেছে সেটা মাল না ময়লা কামাইতেছে কি কামাইতেছে বলেন ময়লা বাপমার সামনে সন্তান নাই কোনো খ্যাদমত করতে পারতেছে না বাপমা দেখতে পারতেছে না মন খুশি করিতে পারতেছে না সন্তানগুলো উপস্থিত থাকা বাড়ি বাড়িঘরে থাকা বাপমার সামনে থাকা একটা নামক এবং এক বড় মহাদেশ আবু হাতে বলছেন চারটা জিনিস খুশকিসমতের চিহ্ন চারটা জিনিস খুশকিসমতের চিহ্ন একটা হলো সন্তানগুলা সৎ হওয়া দ্বিতীয় হলো তার বিবিটা সতী হওয়া তৃতীয় হলো সে দেশে মাল কামাইতে পারা আপন দেশে মাল কামাই করতে পারে বিদেশ যাওয়া লাগে না চতুর্থ হলো যে সমস্ত বন্ধু বান্ধব সহ সে চলাফিরা করে বন্ধু বান্ধবগুলো সৎ বন্ধু বান্ধবগুলো কি সৎ এই চারটা জিনিস হলো খুশকিসমতের আলামত তো সন্তান বহুত বড় ন্যায়মত কোরআন শরীফের আইয়াত আল্লাহ বলছেন তোমরা বিগর ফলে সন্তান তালাশ কর যেটা লেখা আছে তালাশ করিল কি লেখা আছে তুমি জানো না তালাশ করো পুকুরে জাল মারো তোমার থাকলে মাছ আসবে তুমি জাল মারতে থাকো চেষ্টা করো আল্লাহ বলছেন কোরআন শরীফের বিয়া করছ এখন সন্তান তালাশ অবতাগু করিল্লা তোমাদের তকদিরে যা লেখা হয়েছে আমি আল্লাহ পাক লেখে দিয়েছি সেগুলি তোমরা তালাশ করো এই জন্য আমরা দোয়া পরবো দোয়া পরি আমরা বিশ্বাতে বিশেষ সময় দেব আর বিশ্বাসে সেই দোয়াটা পড়লে সন্তান সর হয় না ডাকাত হয় না সন্ত্রাসই হয় না বেয়াদব হয না বেয়াদব হয না আল্লাহম্মার জাহনিবনি আল্লাহম্মার যাননিবনা শাহিতো আনা ওয়াজনিব শাহিতোয়ানা এ আল্লাহাক আপনি আমাদেরকে শয়তান থেকে দূরে রাখেন এবং আমাদের সন্তান থেকে শয়তান থেকে আপনি দূরে রাখেন এভাবে আমরা দোয়া করবো সন্তানগুলি নষ্ট হয় না খারাপ হয় না সর্দা খাইতে হয় না বেয়াদব হয় না হ্যাঁ আল্লাহ পাক যদি নিজের কুদরুতে কোনো সন্তানকে আল্লাহ পাক এভাবে গোমরা করে সেটা আল্লাহ পাকের ইচ্ছা নৌল ইসলামের ছেলে কেনান কাফের উনি কোনো কিছু করার নাই আল্লাহ পাক দোয়া শিখে তোমরা দোয়া করো যেন তোমার সন্তানগুলা ভালো হয় তোমার মেয়েগুলা ভালো হয় তোমার ছেলেগুলা যেন ভালো হয় তোমার বিবি যেন ভালো হয় তোমার চক্ষু ঠান্ডা হয় তো আমার কাছে দোয়া করো তুমিই তো ইচ্ছা করি ভালো বানাইতে পারিবে না তুমি তো ক্ষমতা প্রয়োগ করি ভালো বানাইতে পারবে না আল্লাহ দোয়াশিকে দিস পুরাণ শরীফের আয়াত আল্লাহ বলেন রব্বানা হাবলানা মিন আয়ুন, আজনা আল্লাহ বলছেন রব্বানা ও আমাদের রব হাবল মিন আজওয়াজা এমন বিবি আমাদেরকে দেন এমন ছেলে ছেলেবেলে আমাদেরকে দেন যেগুলোর দ্বারা আমাদের চক্ষু ঠান্ডা হয় এমন ছেলে বেলে আপনি আমাদেরকে দান করেন দুই এক বছর পরে মারা যা আমরা কোন রাখার ক্ষমতা নাই আমাদের প্রিয় নবী মোহাম্মদ মুস্তফবাহা ওনার সাত ছেলে বাজার মতে তিন ছেলে সবগুলো মারা গেছে তবে বুঝে গেল আয়াত মতের মালিক নবী না থাক ওরি হবে থাকতো কুতুব আব্দাল উনি ইব্রাহিম একটা ছেলে মারা গেছে ইব্রাহিম তখন দুধের বয়সও পুরা হয় নাই তখন নবুল ইসলাম আমার ছেলে জান্নাতে যেন দুধের বয়সটা পুরা হয় এটা আমি আপনার কাছে চাই দুধের বয়সটা পুরা হয় নাই ছেলে মারা গেছে তা আমাদের ওইভাবে ছেলেবেলে মারা যা আমাদের মেয়ে মারা যা হালিসা আছে যাদের নাবালে মারা মারাজা তারা আব্বা আমাকে সারা একা জান্নাতে যাবে না কত বড় কথা আল্লাপাকে ন নাতা তাম বাচ্চা তাদের মারা গেলেও তারা আল্লাহ পাকের কাছে আবদার করবে আব্বা মাকে নিয়ে তারা জান্ আমরা দোয়া পড়ি না একটা দোয়া আছে যেটা জানাজা নামাজ আমরা পড়ি আল্লাহরা কি অর্থ আয় আল্লাহ পাক আমার ছেলেকে আগে পাঠাই দিলাম আমি পরকালে আমার ছেলের পরে আসতেছি ছেলে যেন আমার জন্য ফলসরাত ঠিক করিতে পারে ছেলে যেন আমার জন্য সে এভাবে ময়দানা হাসরের সমস্যা সমাধান করতে পারে আমার নাবালেক ছেলে যেন আমাকে সেই হাউজে কাউসলের পানি খাওয়াইতে পারে আমার নাবালেক ছেলে যেন আমাকে সুপারিশ করি জান্নাতে নিতে পারে এটা আমি আল্লাহ্বাক আপনার কাছে চাই আপনার কাছে আমি চাই এই দোয়াটা আমরা পড়ি মেয়ে মেয়ে নাবালেক হলে দোয়া আছে সাফি আতা আমার নাবালেক মেয়ে যেন সুপারিশ করে আজ যে সুপারিশটা আল্লাপাক আপনি যেন কবুল করেন এভাবে আমরা সন্তান মারা গেল কি না। ন্যামত আদিশা আছে যার সন্তান মারা গেল। নাবালেক মারা গেল আল্লাহ পাক আল্লাপাক ফেরস্তাকে পাঠান যে আমার বন্ধুবান্ধীকে জিজ্ঞাসা করো তার তো মারা গেল সে কি নারাজ আমি আল্লাহ ফাক কী কী করে নাকি সবর করে তো ফেরেস্তা আসি দেখে যে বন্দা সবর করে ইনালিল্লা পরে তো আল্লাহ ফাক বলেন আমার ফেরেস্তা আমার বন্দার নামে বৃহস্পর মাঝখানে মধ্যম জাগাতে একটা ঘর বানাই দাও ওই গড়ের নাম হলো বাইতুল হামদ প্রশংসার ঘর ওই গড়ের নাম হল বাইতুল হামদ সেই জন্য আমরা বহুত ভাই আছি আমাদের সন্তান মারা গেছে না বালে আমরা সবর করব নিশ্চয়ই এই আপনাকে আমাকে ইমান থাকলে আমাদের সেই সুপারিশ করি জান্নাতে নিয়ে যাবেন এটা বদকিসমত বদনসীবের কথা মনে করবেন না জাল্লাপা কারও সন্তান নিয়ে গেল না আমারটা নিয়ে গেলে কেন এভাবে আমরা অ্যালমেদি না থাকার কারণে বলি ফেলি সন্তান নিয়ে গেছে বিবি তো রই গেছে আপনি তো রই গেছেন যদি ফলটা নিয়ে গেল, যদি গাছও নিয়ে যাইত কিছু করার তো নাই কি বলেন কিছু করার তো নাই আমাদের নবীর সাইড ছেলে সব মারা গেছে সব মারা গেছে কিছু তো করতে পারেন নাই কিছু করতে পারেন নাই তো বহুত ভাই আমরা অ্যালমেদি না কারণে বলে ফেলি যা আল্লাফা খুজুর আমাকে দেখতে পারে না এত আজাব গজব কেন আমার সৌন্দর্যেটা মারা গেলো এটা আল্লাহ পাক পরীক্ষা করতেছেন দুনিয়াতে যা কিছু করতেছে ইমানদারকে আল্লাপাক পরীক্ষা করতেছেন সে শকর করে কি না এবং সবর বলেন না করে কি না আল্লা পরীক্ষা করতেছেন কারো হয়তো মেয়ে হইল নারাজ হয়ে যা কারো হয়তো ছেলে হইল খুশি হয়ে যা আপনি খুশি হবেন বহু সময় দেখা যাক মেয়ে এমন একটা জামাই পায়ে গেল সুশিক্ষা দেওয়ার পরে ভালো ছেলে পায়ে গেল মার্শাল্লাহ শ্বশুরকে বাপের মতো শ্রদ্ধা করে শাশুড়িকে মানমতো মতো শ্রদ্ধা করে ঈদে চাঁদে খ্যাতমত করে এমন বহুত জামতা আছে কিনা বলেন না আর ছেলে হয়তো বাপাকে সালামও করে না ছেলে হয়তো বাপকে খ্যাতমতো করে না ছেলে হয়তো বাপের কাছেও থাকে না এমনও আছে ততে বৈতে হবে আল্লাফাক আপনি যেটা দেন আমি এতে খুশি মেয়ে হলো আপনি নারাজ হয়ে গেলেন এটা হলো কাফেরদের অভ্যাস মেয়ে হইল নারাজ হওয়া কার অভ্যাস তা আমি মুসলমান হইলাম আমি কাফের অভ্যাস আমার হাতে থাকলো আমি কিভাবে মুসলমান হব আর সুন্নি হব কীভাবে কাফের অভ্যাস আমার কাছে রই গেছে কাফেররা মেয়ে হইলে খুব নারাজ হয় ছেলে হইলে খুব খুশি হয় এবং মেয়ে হইলে তারা একটা গোষ্ঠী ছিল তারা জীবিত কবর দিত মাটির নিচে তারা পতি ফেলাইত এত তারা উজ্জাত ছিল তারা এত ফসু চাইতে খারাপ ছিল তারা এত নারাজ হয় কোন কাছেন আল্লাখির মেয়ে যত ফেরস্তা আছে আল্লাহ ফাখির মেয়ে ছেলে না মেয়ে তো আল্লাহ বলছেন বান্দা পৃথিবীতে আমার ফেরস্তা বানাইছে আমি ফেরস্তা আমার ভাগে মেয়ে ফেলাইছ যদি আমার বাগে ছেলে হিসাবে ফেলাইতাম তারপর আমি আল্লাহ একটা বুঝতে পাইতাম যে আমার বন্ধা ওই জিনিসটা আমার বাঘে দিছে যে জিনিসটা তার বাগে ফুললে সে খুশি হয় আমার বাগে দিছে মেয়েগুলা আল্লাহ পা বলছে এ তোমারে তোমার কে শিখাইল মক্কার মোরশেকেরা মক্কার মোরশেকেরা তারা সমস্ত ফেরেস্তাকে বলছে আল্লাহ পাখের মেয়ে অতস আল্লাহ পাকে মেয়েও নাই আল্লাহ পালেও নেয় থাকতো মেয়ে ছেলে থাকবে বিবিও নাই আল্লাহ পাকে কেও নাই। বিবিও নাই। কুরান শরীফ আল্লাহ বলছেন আমার কোনো বিবিও নাই থাকতো আমার ছেলেবেলে থাকবে আমার কোনো বিবি প্রয়োজন নাই সব আমার বান্দা বান্দি আর আমি হলাম যে মাহবুত আমি হলাম মাবুদ। বুধ আল্লাহ বলছেন তিলকাই ফেরস্তাগুলো আমার বাঘ মেয়ে দিলা এটা খুব খারাপ বাক করলাম আমিন কারো ছেলে নাই কারো মেয়ে আছে কারো মেয়ে নাই কারো ছেলে আছে কারো ছেলে আছে মেয়েও আছে কে দিচ্ছেন বলেন না আল্লাপাক দিচ্ছেন আমার জানা এক বন্ধু মানুষ জীবনের প্রথমে বাচ্চা পেটে আসছে এখন সে ফুর্তি করবে দুই এক বছর বাচ্চা নিবে না বাচ্চা দিছে বন্ধ করি বাচ্চাটা ফেলে দিছে এখন দশ বারো বছর হয়েছে বাচ্চার চেহারা সে দেখতেছে না কুটি কোটি টাকা দিয়ে একটা বাচ্চার চেহারা দেখে না আর আমরা বোধ হতবাগা বাই বন্ধ করে দিই আমরা প্রথমে আসতে দি না আমি আল্লাহ কাউকে মেয়ে দি আর কাউকে সে দিই আমি আল্লাহ যাকে দি মেয়ো দি আর আমি যাকে সাই কিছু দি না আমি জীবনের জন্য নিঃসন্তান রাখি এটা আমি রাখি আল্লাহ পাক বলছেন সেটা আমি করি তাই জন্য আমার বাইরা সন্তান যখন গর্বে আসে আমরা এভাবে দোয়া দূরত পড়বো বিবে দোয়া দূরত পড়তে বলবো ইনশাল্লাহ আমরা আশা করব সন্তানটা ভালো হবে এবং সন্তান দুনিয়াতে আসলো দুনিয়াতে আসার পরে আমরা তাকে গোসল করাবো গোসল করার দেখেন আবার ঠান্ডা পানিতে গোসল করাই নিউনিয়া হয় নিমোনিয়া হয় আমরা গোসল করাবো আল্লাহ ভাগ সব দিছেন গোসল করাবের পরে আমরা আজান একামত দেব কিন্তু এখন আমরা বহু সময় বড় লোকগিরি দেখাবার জন্য স্টাইল আধুনিক দেখাবার জন্য নর্ম্যাল বাচ্চা আসে কোনো অসুবিধা নেই বাচ্চার মাথা নিষির দিকে আসে তারপরও বাচ্চাকে মেডিকেলে নিয়ে আসে না আজান দেয় না একামত দেয় কথা বলছেন কিসু কিস্মু হয় না তো এই বাচ্চার দিনদার কেমনা হবে এই বাচ্চা এইভাবে নাকার কীভাবে হবে ভালো কীভাবে হবে তাকে মেডিকেলে এইভাবে তাকে আনা হয় আর বহু সময় ডাক্তারেরা দুষ্ট আছে কিছু ডাক্তার বেইম্যান ডাক্তার আছে বাচ্চা নর্মাল আছে দেখতেছে সে গার্জিয়ানটা খুব ধনী বস আস্তে করি ইঞ্জেকশন দিয়ে বেদনা বন্ধ করে দেয় এখন অপারেশন না হলে বাচ্চা হবে না বেদনা বন্ধ আসলে বেদনা চালু আছে বেদনাটা বন্ধ করে দিছে বামপন্থী ডাক্তারে ঠিক না বা কথা কথা কম ডাকায় ডাক্তার সন্তাসী ডাক্তার সোর ডাক্তার ওই মাল খাওয়ার জন্য এইভাবে করতেছে তা আজানো হয় না একামতো হয় না ডান কেনা আজান হবে বাম কানা একামত হবে ছেলে হোক মেয়ে হোক গোসলের পর মসিদে না বোধ জায়গাতে আবার মসিদে দেয় এগুলি অজ্ঞতার কারণে দিতে হবে তাকে সামনে নিয়ে সে যেন শুনে সে যেন শুনে ডান কেনা আজান বাম কানা একামত পুরুষ হোক মেয়ে লোক হোক বৌধ ভাই আবার নিজে নিজে মুক্তি হয়ে যা বা মেয়ে লোক হলে একামত দেওয়া লাগে না কারণ মেয়ে লোকের জমাৎ নাই যে उद्देश्य हल दोनों काना कवा अल्लाहू आकबर अल्लाहु आकबर अल्लाहू आकबर अल्लाहू आकबर प्रथम सारिवार शेषे मोर छबार अल्लाहू आकबर ओ छोट सेने छोट मे अल्लाह भाग बड़ो आल्लाह भाग बड़ आल्लाह भाग बड़ो आल्लाह भाग बड़ो पृथ्वी बड़ना पृथ्वी क्यों बड़ना पृथिवीर मालिक बड़ नेता बड़ना नेत्री बड़ना বৈজ্ঞানিক বড় না ডাক্তার বড় না ডক্টর বড়না বড় হলো আল্লাহ পাক ইটা তাকে জানাই দেওয়া হলো তাকে জানাই দেওয়া হলো দিক হলো দক্ষিণ পূর্ব পশ্চিম ঊর্ধ্ব অর্ধ এই জন্য আজানে মধ্যে আল্লাহ আকবর ছয়বার এই জন্য আজানে মধ্যে আল্লাহ আকবর কবার শয়বার এটা তার কানে দেওয়া হল আশাদু আল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ পাক এক এবং একক আরশাদ মোহাম্মদ আর রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি হজরত মোহাম্মদ মুস্তফা আল্লাহ আল্লাহের সম্মানিত বাহক সম্মানিত রসুল আমি সাক্ষ্য দিচ্ছি যে তার কানে কথাটা জানাই দেওয়া হল এই জন্য জানাজান নামাজ আর আজান একামত নাই কারণ আজান একামত জীবনের প্রথম হয়ে গেছে জীবনের শেষে শুধু নামাজ হবে জীবনের শেষে শুধু নামাজ হবে নামাজ আর একামতের মধ্যে যতটুক সময় এতটুক তোমার জীবন এটা খুব কম সময় জীবনকে দাম দ আজান একামতের পরে নামাজের যার সময় খুব কম ঠিক তোমার তো টুক কম এই জন্য আজান একামত বলেন না নাই এটা জীবনের প্রথম হয়ে গেছে কিছু বেদাতি অঞ্চলে কবরে কবরের মধ্যে আজান দেয় যুক্তি কি দেয় জীবনের প্রথমে যখন আজান একামত আছে অতএব জীবনের শেষও বলেন না থাকা দরকার তার যুক্তির দ্বারা ইসলাম তার যুক্তির দ্বারা ইসলাম কেয়াসের মর্তব্য হল কোরআন শরীফের পরে হাদিস শরীফের পরে এবং এজমার পরে আর সেই কেয়াসকে কোরআন শরীফের আগে নিয়ে আসে হাদিসকে হাদিসের আগে নিয়ে আসে জীবনের প্রথমে আজান একামত আছে অতএব কবর দিল কি থাকবে এটা একটা যুক্তি দিয়ে দিল বিভিন্ন বেদাতি অঞ্চলে এটা আছে। তো প্রথমে তাকে আপনি গোসল করাইয়া আজান একামত দিবেন বাফে দেবে নানা দিবে ও অসুবিধা কী আছে মেয়ে লোক দিবে না কারণ মেয়ে লোকের আওয়াজ তো বাহিরে গেলে পর্দার খেলাফ হবে সাসা দিবে কোনো অসুবিধা নাই মসজিদের ইমাম দিতে হবে ময়াদা দিতে হবে এটা কোনো শর্ত নয় এবং সে কানে এভাবে আঙ্গুল দিবে ঠিক নামাজের আজানের মতো নামাজের আজানের মতোই দিবে তো আজান একামত দিবে আজানা দেওয়ার পরে এখন এভাবে তাকে মার দুধ বিভিন্ন এখন স্টাইল ভ্যারেসে মায়ের দুধ না, মায়ের দুধের মধ্যে পুষ্টি কর আছে। স্বাস্থ্য সুস্থতা আছে এবং রোগ মুক্তি আছে। এই জন্য বড়ো বড়ো বলে যে মা দুধের সাইটে এত বেশি দামি আর কোনো কিছু নেই যারা মার দুধ খাবা না মায়ের সাথে মহব্বত হয় না মার সাথে মহব্বত হয় না এবং এই দুধ দিশা আল্লাহাক ছেলে খাওয়ার জন্য এই দুধ দিশে আল্লাহ পাক ছেলে খাওয়ার জন্য আল্লাহ পাক দুধ দিলেন ছেলেকে না খাওয়া বিভিন্ন দুধের মধ্যে অসুখ হয় অসুখ হয় আল্লাহ পাক ছ মাস আগে দুধকে গরম করে রেখছে কুমকুম গরম যেন যাতে পেটে কোনো তার অসুখ না হয় ঠান্ডা হলে অসুখ হবে আর বেশি গরম হলে তার এ খাইতে কষ্ট হবে এই জন্য আল্লাহ পাক কুমকুম আল্লাপাক গরম করে দিছে আর দেখবেন দুধটা কুমকুম একটু গরম গরু দুধও তাই গরুর দুধও তাই আবার দুধের মাতার মধ্যে ছিদ্র আসে বিশ বাইশটা একটা ছিদ্র হইলে এটা মোটা হবে বন্ডার গলাতে আটকি যাবে এই আল্লাহ আল্লাপাক বিশ বাইশটা ছিদ্র দিয়া বান্দাবান্দি কাল্লাভাক খাবাইছে তারপরও মারা মহব্বত করে ধরি রাখে যাতে বিশ বাইশটা ছিদ্র দিয়া একসাথে দুধ বের হইলে হয়তো নাকে মুখে উঠতে পারে তারপরও কিছু মেয়ে লোকে এভাবে দেখা যায় ওনারা দুধের মাথা ধরি রাখে বাচ্চা যেন নাকে মুখে না উঠে এভাবে এখন বাচ্চা সাত দিন হয়ে গেল সাত দিনের পরে আপনি এভাবে বাচ্চাকে আপনি নাম রাখবেন এটা ইসলামিক নাম রাখবেন জোল্টু মিল্টু লিটন ট্যাবলেট এই নামগুলা রাখবেন না হাসবেন না এই নামগুলোর দ্বারা আসর খারাপ হয় নামের সাথে কামের মিল থাকে দেখেন না আল্লাহাক আমাদের নবীর নামটা কী দিছে মোহাম্মদ এটা আগ্রহীতে জবুরে তৌরে তেই জিলে এটা আসে আখরি জমানার নবীর নাম হবে মহাম্মদ এই আশা বোধ ব্যক্তি তার ছেলেকে নাম দিত মোহাম্মদ আমার ছেলে হয়তো নবী হবে মোহাম্মদ মানে কি দেখেন খুব সুন্দর নাম যার মাথা হইতে পাওয়া পর্যন্ত কোনো দোষ নাই গুণে গুণ এবং তার জীবনের মধ্যে কোন দাগ নাই তার জীবনের শুরু হইতে শেষ পর্যন্ত কোনো দাগ নাই সবগুলো গুণ তারা বলা হয় কি বলেন মোহাম্মদ মোহাম্মদ মানি যার প্রশংসা করা হয়েছে মোহাম্মদ মানি যার প্রশংসা করা হয়েছে আমাদের নবীর কোনো দোষ নাই আমাদের নবীর কোনো খাতা নাই আমাদের নবীর কোনো গুণা নাই আমাদের নবীর কোনো পাপ নাই এবং কোন নবীর কোনো পাপ নাই নবীদের বুল থেকতে পারে বুল এক কথা গুণা বলেন না আর কথা বুলটা গুণা নয় আর আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন হঠাৎ ফিসলা ফিসুল খাই পরিয়ে গেছেন এটা গুণা হইল আপনি উঁজু করতেছেন খুব কেয়ারফুল আর পানি যেন আমার না ঢুকে রমজান মাস তারপরও আমাদের গলার ছিদ্র বড় একটু রোজাও আমি তো বুল এক কথা গুণা বলেন না আর এক কথা কিছু বোকা কিছু বোকা আমাদের মধ্যে আছে নামদারি আলেম তারা বুল আর গুনা বুঝতে পারে না বুলকে গুণা মনে করে তো বলে যে নবীদের গুনা আছে কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন ফানাসিয়া আদম আমার আদম বলি গেছে আমার আদম বলি গেছে আল্লাহ ফ বলছেন এবং নবুল্লা বলতেছেন আমি আমার কোনো গুণা নাই কিন্তু আমার ভুল হইতে পারে কিন্তু আমার ভুল তোমাদের ভুলের মতো না নবুল্লাহলাম বলছেন আমি মানুষ বটে আমার ভুল হবে কিন্তু গুণা হবে না আমি নামাজে কোন সুরা বুলি গেলে তোমার লোকমা দিবা কি দিবা লোকমা দিবা লোকমা দিবা একবার আমাদের নবুল্লাহাম সুরা বুলি গেছে সাহাবি লোকমা দিছে বলেন আল্লাহাকে নবীর বুলের দ্বারা একটা মশালা পৃথিবীতে চালু হবে এবং সে বুলটা তৎক্ষণাৎ আল্লাহা ইটাকে সংশোধন করিয়ে দেয় আর আমরা বললোইয়ের কবরে চলে যাই আমরা বললই আল্লাহ জারি হয়ে যাবে এখন কোন ইমাম সাহাবি লোকমাল হয় আপনি ওকে মারতে পারবেন না কাটতে পারবেন না ইমাম বাদ দিতে বলেন না পারবেন না নবির ছিল সাহাবির লোক মাদিস মাদিস আদিসা আসাল্লাফাকে নবী করেন্লাহি করি না আমাকে যাতে আমার উম্মতে আমার থেকে একটা মশালা শিখতে পারে তো নাম দিছে মোহাম্মদ মোহাম্মদ মানে হলো যার প্রশংসা করা হয়েছে যার কোনো দোষ নাই যার কোনো নাই যার কোনো পাপ নাই এই জন্য আল্লা আল্লা ফাকে ন বলছেন তোমরা নাম দিবে আব্দুল্লাহ আবদুর রহমান যে নামে আল্লাহ ফাঁকের গোলাম এটা প্রকাশ হয় অতটুক না পারলে নবীদের নাম দিবে ইউনুস ইব্রাহিম মোহাম্মদ আহমদ এভাবে তোমরা মূসা ঈসা তোমার নাম দিবে তাও তোমরা যদি না পারো তো তোমরা ইসলামিক সুন্দর অর্থে তোমরা নাম দিবে খবরদার তোমরা খারাপ কোনো নাম দিও না আল্লাহাকের নব্বী এরসাদ করেন কাল রসুল্লাহি সালহি ওয়াসাল্লাম হায়দুল আসমাই আবদুল্লাহ ওয়া আবদুর রহমান সমস্ত নামের মধ্যে ভালো হলো আব্দুল্লাহ আবদুর রহমান অর্থাৎ যেই নামে আল্লাহ গোলাম ইটা প্রকাশ হয় তারপর হলো আসমাউল আম্বিয়া তারপরে আপনি রহিমউদ্দিন কলিমউদ্দিন সলিমউদ্দিন জামাল উদ্দিন এভাবে সাজিদুর রহমান আপনার কামালউদ্দিন এভাবে আপনি নাম দিবেন আসা আমার উম্মত খবরদার তোমরা মৈদানা হাসরে সরম পাইবা যদি তোমরা কোন অন ইসলামিক নাম দাও মান আল্লাহাক বাপ এবং সেলের নাম ধরি ডাক দিবে বিসারে ডাক দিবে অমুকের ছেলে অমুক আস এখন তোমার বিচার হবে ফলান ফলান ফলনার ছেলে ফলানা আস যদি বলা হয় মেন্টেনের ছেলে জন্টু আসো রিটেনের ছেলে কল্টু আসো এবং ট্যাবলেটের ছেলে মনসু আসো তো অবস্থা কি হবে মোদানা হাসনে সরম পাইতে হবে কি পাইতে হবে আর আমরা কিছু বোকা মানুষ আছে কহজুর আমার এর নাম এই কালাইয়া বসাইয়া তোতাইয়া আর একটা আসল নাম আছে তো আসলটা নকল হইল ওকা আসলটা না ব্যবহার হওয়া দরকার আমাদেরকে পাগলে ফাইছে বহু বড় পাগলে ফাইছে আমাদেরকে কহুজুর না বসাইয়া তারপরে মনাইয়া তোতাইয়া তারপরে কালাইয়া এগুলা এই আর ওই বলার একটা বলার একটা ব্যক্তি আছে এক নেতার ডাইনিয়ার নাম হলো তুলু টুলু টুলু বলে কি কুত্তার নাম বলে খুব রাখলে আমাকে তুলু ডাকবেন না তুলু দাঁড়িয়ে রাখছে টুলু নাম হলো আব্দুল মোমেন নাম কি বলেন না কিন্তু অনেকে ডাকে টুলু তুলু বলে মানে কুকুরের নাম টুলু কার নাম বলেন না কুকুরের নাম